আজ মানুষের জন্য কি এটা বিস্ময়কর হয়েছে যে আন ইলা এবং যারা ইমান এনেছে তাদেরকে এ সুসংবাদ দেন যে তারা তাদের পরেগারের নিকট পূর্ণ মর্যাদা লাভ করবে काफिरরা बोलते लागलो जे इन्ना हादा ला साहिरुन मुबीन ए ব্যক্তি তো নিঃসন্দেহে প্রকাশ্য যাদুকর ইননা রাব্বাকুম আল্লাহু নিশ্চয় আল্লাহই হচ্ছেন তোমাদের প্রতিপালক আল্লাজি খালাকাস সামাআতি ওয়াল আরদ ওয়ার যিনি আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন ফী সিত্ততি আইয়াম 6 দিনে সুম্মাস্তাওয়া আলাল আরশ তিনি আর হচ্ছেন তোমাদের পরে অতএব তোমরা তার ইবাদত করো দেখুন নিশ্চয় তিনি প্রথমবার সৃষ্টি করেন তিনি পুনর্বারও সৃষ্টি করবেন پانپت پانی پلیم پا جنراد এবং তার জন্য মঞ্জিল সমূহ নির্ধারণ করেছেন যাতে তোমরা জানতে পারো বৎসর সমূহের সংখ্যা তিনি এ প্রাণাদি দিনের পরিবর্তনে এবং আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সমুদাহের মধ্যে আসমানিকট উপস্থিত হওয়ার চিন্তা নেই এবং তারা পার্থিব জীবনের প্রতি পরিতুষ্ট হয়ে গেছে আর তাতেই মন লাগিয়ে রেখেছে এবং যারা আমার হতে সম্পূর্ণরূপে গাফেল রয়েছে ঠিকানা হচ্ছে জাহান নাম বিয়াকিবন তাদের কার্যকলাপের কারণে নিশ্চয়ই যারা ইমান এনেছে তাদের বাক্য হবে সুবহান এবং পরস্পরের সালাম হবে আর তাদের শেষ বাক্য হবে আর যদি আল্লাহ মানুষের উপর ক্ষতি ঘটাতেন যেমন তারা ত্বরিত উপকার লাভ করতে আগ্রহ রাখেয়া ইলাই হিম আচালু হন তবে তাদের অঙ্গীকার করেই তাদের তবে তাদের অঙ্গীকার কবেই পূর্ণ হয়ে যেত ইয়ার জোন আলী কনা অনন্তর আমি সেই লোকদেরকে যারা আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তাই করে না ছেড়ে দেই তাদের অবস্থার ওপর ফি তুবইয়া নিহিমিয়া হন যেন তারা তাদের অবদ্ধতার মধ্যে ঘুরুপাক খেতে থাকে বসেও এবং দাঁড়িয়েও অতঃপর যখন আমি সেই কষ্ট তার হতে দূর করে দেই মাররা তখন সে নিজের পূর্বাবস্থায় ফিরে আসে তা মচন করার জন্য সে আমাকে কখনো ডাষ্টালীদের মনে হয় আর আমি বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি তোমাদের পূর্বে লাম্মা গলাম যখন তারা জুলুম করেছিল অথচ তাদের নিকট আগমন করেছিলেন রুসুলি প্রমাণ আর তা কখনোই বা আমি অপরাধ পরায়ন লোকদেরকে রূপেই শাস্তি দিয়ে থাকি খোলা ইফাফিল আরতি অতঃপর আমি তাদের স্থলে তোমাদেরকে আবাদ করলাম ভূমন্ডলে মিমবা তাদের পর जख तर सम्मुखेमू पाठ कर लोक এরূপ বলে যে আল্লা যাদের আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা নেই অন্য এটাতেই কিছু পরিবর্তন করে দিন আপনি এটা বলে দিন যে মায়া কোন আমার দ্বারা এটা সম্ভব নয় যে আনু আফসি নিজের পক্ষ হতে এতে কোনো পরিবর্তন করে ইলাইয়া। আমি তো কেবল তারই অনুসরণ করব যা অভিযোগে আমার নিকট আপনি বলে দিন যদি আল্লাহ আলার ইচ্ছা হতো মা আলাইকুম। তবে না আমি তোমাদেরকে এটা পাঠ করে শোনাতাম আমি এর পূর্বেও জীবনের এক দীর্ঘ সময় আফালা তা কিলুন তবে কি তোমরা এতটুকু জ্ঞান রাখো না এর এক যে ব্যক্তি আল্লাহাল মিথ্যা আরোপ করে অথবা তার আয়াত প্রতিপন্ন করে এবং তাদের কোনো উপকারও করতে পারবে না পারেনা আর তারা বলে হ তারা হচ্ছে আল্লাহ নিকট আমার সুপারিশকারী বলে দেনা বিষয়ে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে তাদের মুসিদি কার্যকলাপ হতে আর সকল মানুষ এক উন্মতি ছিল আর যদি তবে যে বিষয়ে তারা মতভেদ করছে তার চূড়ান্ত মীমাংসা হয়ে যেতনা আর তারা এরূপ বলে যে তার প্রতি কেন নাজিল হল না তার আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম আর যখন আমি মানুষকে কোনো নিয়ামতের সাথ উপভোগ করাই দুরভিসন্দির শাস্তি প্রদান করবেন ইন্না রুসুলানা নিশ্চয়ই আমার ফেরসাগন ইয়াক লিপিবদ্ধ করছেন মা তোমাদের সকল দূর নৌকায় পরিভ্র করো বিহিম আর সেই নৌযানগুলো লোকদেরকে নিয়ে চলতে থাকে অনুকূল বায়ুর সাহায্যে আর তারা তাতে আনন্দিত হয় হঠাৎ তাদের উপর এক প্রচন্ড প্রতিকূল এবং তাদের উপর তারা বিপদে বেসিত হয়ে পড়েছে বিপদে বেসিত হয়ে পড়ছে তখন সকলে খাটি বিশ্বাসের সাথে আল্লাহকে ডাকতে থাকে कृतज्ञ हो जाब अन जखनेल्ला तार करा तखनी तरा बिरुद्धारण करते ফল ভোগ করছিম তৎপর আমারই পানে তোমাদের ফিরে আসতে হবে আমার আমি তোমাদের যাবতীয় জীবনের যেমন আমি আসমান হতে পানি বর্ষণ করলাম তৎপর তা দ্বারা উৎপন্ন হয় জমিনের উদ্ভিদগুলো গুলো অতিশয় ঘন হয়ে যা মানুষ এবং পশুরা ভক্ষণ করে যখন সেই রূপ ধারণ করে ধারণ করল হয়ে উঠল এবং তার মালিকারা মনে করলো যে এখন আমরা তার পূর্ণ অধিকারী হয়েছি তখন হা আমা লাইলান তার উপর আমার পক্ষ থেকে যেন গতকাল এর অস্তিত্বই ছিল না কাদা আলী কানুফুল আয়াদ এরূপেই আমি আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করিমিফাক এমন লোকদের জন্য যারা আর করেন যারা নেক কাজ করেছে অর্থাৎ ইমান এনেছে আলসনা তাদের জন্য এরাই হচ্ছে বেহেস্তের অধিকারিক হুম তারা তাতে অনন্তকাল থাকবে পক্ষান্তরে যারা মন্দ কাজ করেছে তারা শাস্তি পাবে তারপর তাদেরকে আল্লাহ তাল আজাব হতে কেউই রক্ষা করতে পারবে না যেন তাদের মুখমন্ডলকে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে একত্রিত করবো না অতঃ পর মুশরিকদেরকে বলবো মাকা নাকুম স্থানে অবস্থান করো আং তোমা সুরা তোমরা এবং তোমাদের মনোনীত শরিকরা আমি তাদের মধ্যে ইবাদত করতে না বস্তুতে আল্লাহই হচ্ছেন যথোপযুক্ত সাক্ষী আমাদের ও তোমাদের মধ্যে যে আমরা তোমাদের ইবাদত সম্বন্ধে অবহিত ছিলাম না হোনা আলিকা তাবলু তথায় পরীক্ষা করে নেবে ফুলো এবং তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে মাক যিনি তাদের প্রকৃত মালিক মা ক্যান আর যেসব মা বোধ করে রেখেছিল সকলকেই সকলেই তাদের থেকে অদৃষ্ট হয়ে যাবে তিনি কে যিনি তোমাদেরকে রিজিক পৌঁছিয়ে থাকেন মিনা আসমান ও জমিন হতে অথবা তিনি কে যিনি কর্ণ ও চক্ষুসমূহের উপর পূর্ণ অধিকার রাখেন আর তিনি কে যিনি জীবন্তকে প্রাণহীন হতে বের করেন আর প্রাণহীনকে জীবন্ত হতে বের করেন তিনি কে যিনি সকল কাজ পরিচালনা করেন তবে কেন তোমরা সিরক হতে নিবৃত থাকসো না সুতরাং তিনি হচ্ছেন আল্লাহ রব্য কুমুল হাক যিনি তোমাদের প্রকৃত প্রতিপালক হাকি দলাল সমস্ত অবাধ্য লোকদের সম্পর্কে আন্না হুম যে তারা ইমান আনবে না আপনি বলুন যে হালমিং সুরকা ইকুন তোমাদের শরিকদের মধ্যে এমন सत्य होते कथा फर तुम श मध्य हापि पथ प्रदर्शन कर समदी जो সে ব্যক্তি যে অন্যের পদ প্রদর্শন করা নিশ্চয় অলিক কল্পনা বাস্তব ব্যাপারে মোটেই ফলপ্রসূ নয় অন্য কারো দ্বারা প্রকাশিত হয়েছে এটা তো সেব কিতাবের সত্যতা প্রমাণকারী যা এর পূর্বে নাজিল হয়েছে এবং আবশ্যকীয় বিধানসমূহের তাফিল বর্ণাকারী লাউরাই বা ফি হিয়া কোনো সন্দেহ নেই তারা কি আপনি বলে দিন তবে তোমরা আনায়ন করো সৌরিহী এর একটি এর অনুরূপ একটি সুরা এবং আল্লাহ আলা ব্যতীত অন্য যাদেরকে নিতে পারো দেখে নাও যদি তোমরা আর এখনো তাদের প্রতি তার পরিণাম পৌঁছেনি কেজা কাজদাবা এরূপ ভাবে তারাও মিথ্যা সাব্যস্ত করেছিল আল্লাহ যারা তাদের পূর্বে গত হয়েছে এবং তাদের কতক লোক আছে যে এটার প্রতি ইমান আনবে না আর আপনার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদেরকে ভালো রূপে জানেন আর যদি তারা আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে থাকে আমার কর্মফল আমি আমার কৃত কর্মের জবাবদিহি নও তা আমালুন আর আমিও তোমাদের কর্মের জবাবদিহি নই আসলামিউনা আর তাদের কিছু এমনও আছে যারা আপনার প্রতি কান পেতে রাখে আর তাদের কিছু এমন আছে যারা আপনাকে দেখছে আপনি অন্ধকে পথ দেখাতে চান যদিও তাদের অন্তর্দৃষ্টি না থাকে নিশ্চিত যে আল্লাহ করেন আর সেদিনটি তাদেরকে স্মরণ করিয়ে দিন যেদিন আল্লাহ তাদেরকে এরূপ অবস্থায় একত্রিত করবেন যেন তারা পূর্ণ দিবসের মুহূর্ত কাল মাত্র অবস্থান করেছিল তারা অপরকে চিনবে ক্ষতিগ্রস্ত হল সে সকল এবং তারা হেদায়ত প্রাপ্ত ছিল না আর আমি তাদের সাথে যে শাস্তির অঙ্গীকার করছি যদি তার সামান্য অংশও আপনাকে দেখিয়ে দেই। আর তাদের সকল কৃতকর্মের খবর রাখেন উম্মতের রসুল আর প্রত্যেক উম্মতের জন্য এক একজন রসুল রয়েছেন ফাইসুল সুতরাং তাদের সেই রসুল যখন এসে পড়েন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আপনি বলে দেন নাফসি আমি তো আমার নিজের জন্য অধিকারী নই না কোন উপকার বা ক্ষতির ই কিন্তু যতটুকু আল্লাহ চানীতী সময় আছে তখন তারা মুহূর্ত কাল না পশ্চাৎপদ হতে পারবে আর না অগ্রসর হতে পারবে আপনি বলে দিন আরো আইত বলতো ইন আতা যদি তোমাদের উপর আল্লাহর আজাব এসে এমন কোন জিনিস রয়েছে যে অপরাধীগণ তাকে তাড়াতাড়ি চাচ্ছে তবে কি যখন তা এসেই পড়বে তখন তা বিশ্বাস করবে আল আনা বলা হবে হ্যাঁ এখন মানলে ইমা তাকসি বন তোমরা তো তোমাদের কৃত কর্মফল পেয়েছ আর তারা আপনার নিকট জিজ্ঞাসা করে আল্লাহকে অক্ষম করতে পারবে না আর যদি প্রত্যেক মস্রিকের নিকট এই পরিমাণ মাল থাকে যে গলামাত যায় তবে তা দান করেও নিজের প্রাণ রক্ষা করতে উদ্যত হবে আসার এবং তখন নিজেদের মনস্তাপ গোপন রাখবে আর তাদের ফায়সালা করা হবে ন্যায় ভাবে এবং তাদের উপর অবিচার করা হবে না স্মরণ রেখো যে সবই আল্লাহর সত্য মাফ ইসামাওয়াল আর যা কিছু আসমান এবং তিনি মৃত্যু ঘটান আর তোমরা সকলে তারই পানে প্রত্যাবর্তিত হবে ইয়া আই ভানব জাতি তোমাদের নিকট এমনিযাক এক বস্তু সমাগত হচ্ছে আর তা পথ প্রদর্শক রহমাতুন এবং রহমত লীল মুমিনদের জন্য আপনি বলে দিন যে বিফাবুল্লাহ রহমাতহী আল্লাহর এদান ও রহমতের প্রতি আল্লাহ তোমাদের জন্য যা কিছু পাঠিয়েছিলেন অতঃপর তোমরা তার কিছু অংশ হারাম এবং কিছু অংশ হালাল সাব্যস্ত করে নিলেন मिथात दिवस सम्बन्धे বাস্তবিক মানুষের উপর আল্লাহ অনুগ্রহ রয়েছে আর আপনি যে অবস্থায় থাকুন না কেনা তাত আনিন আর সেই অবস্থাগুলোর গুলোর অন্তর্গত এটাও যে আপনি যে কোনো স্থান হতে কুরআন পাঠ করুন আমালিন আর তোমরা যে কাজই করো আমার সব কিছুর অগচরে নয় না জমিনে না আসমানে না কোনো বস্তু তাহতে ক্ষুদ্রতর আখবর আর না তাহতে বৃহত্তর ইতা কিন্তু এ সমস্ত কিতাবে মুভিনেবদ্ধ রয়েছে আর না তারা বিষণ্ন হবে আল্লা আমানু তারা হচ্ছে সে সকল লোক যারা ইমানেছে ও কান থাকুন এবং পর করে থাকে লাহমুল বসর তাদের জন্য সুসংবাদ রয়েছে আর আপনাকে যেন তাদের উক্তিগুলো বিষণ্ন না করে সকল ক্ষমতা আল্লাহ আলিম তিনি শুনেন এবং জানেন তিনি শুনেন জানেন আল্লাহ মনে রেখো আসমান আর তারা কোন বস্তুর অনুসরণ করছে আল্লাহ যারা আল্লাহকে ছেড়ে অন্য শরীরের ইবাদত করে রজনী কে বানি যেন তোমরা তাতে স্বস্তি লাভ করো আর দিবস কেউ এভাবে সৃষ্টি করেছেন যেন তাতে দেখাশোনা করো তাতে তাহিদের প্রমাণ সমূহ তিনিই সত্ত্বে রয়েছে যা কিছু আসমান সমূহে এবং যা কিছু জমিনে আছে তোমাদের নিকটের কোনো প্রমাণ নেই তারা সফলকাম হবে না মাতা এটা দুনিয়ার সামান্য আয়েস মাত্র ইহুম অতঃপর আমারই দিকে তাদের আসতে হবে তখন আমি তাদেরকে ভোগ করাব আল আদা আদাবা সাদী কঠিন শাস্তি বিমা কানুয়াকুন তাদের আর আপনি তাদেরকে পরে শোনান নিজের কমকে বললেন আল্লাহর উপর ভরসা তবে আমার তো আল্লাহরই ভরসা ফ আজমি ও আমরা তোমরা নিজেদের তদ্বির মজবুত করে নাও বসুরা আকুম এবং তোমাদের কল্পিত শরীরদেরকে সঙ্গে নিয়ে অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে থাকো তবে আমি তো তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাইনি আলম্লা আমার পারিশ্রমিক তো কেবল আল্লাহরই জিম্মায় হয়েছে। আন আমি তাকে নাজাত দিলাম আর যারা তার সাথে নৌকায় ছিল তাদেরকে এবং তাদেরকে আবাদ করলাম আর তাদেরকে নিমজ্জিত করলাম আমার আবার আমি প্রেরণ করলাম পরে রুসুলান ইলাহিম অপর নবীগণকে তাদের কওমের নিকট ফাজাঈ সুতরাং তারা তাদের নিকট মজিদা সমূহ নিয়ে আসলেন এভাবেই আল্লাহআলা কা সমূহের উপর মোহল লাগিয়ে দেন অতঃপর আমি এরসুলগণের পর মুসাউ ও কে পাঠালাম ইলা ফিরা মালা মালাইহি। যখন তাদের প্রতি আমার সন্নিধান হতে প্রমাণ পৌঁছলো তারা তখন তারা বলতে লাগলো নিশ্চয় এটা সুস্পষ্ট প্রমাণ সম্পর্কে এমন কথা বলছো লাম্মা যা যখন তা তোমাদের নিকট পৌঁছলো আসি হেরুন হা দা এটা কি যাদু হেরুন অথচ জাদু কররা তো সফল কাম হয় না কলো তারা বলতে লাগলো যাতে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি কুমাল কিবিরিয়া উকিল আর পৃথিবীতে তোমাদের দুজনের আধিপত্য স্থাপিত হয়ে যায় আর আমরা তোমাদের দুজনকে কখনো না আলিম সমস্ত সুদক্ষ জাদুকরকে অনন্তর যখন তারা আসলো তাদেরকে বললেন আলকু নিক্ষেপ করো মা আং তুমুল যা কিছু তোমরা নিক্ষেপ করতে চাও ফালাম্মা আল কত যখন তারা নিক্ষেপ করল করলা তখন বললেন এ যা কিছু তোমরা আনলে জাদু এটাই ইন্নলো নিশ্চয়ই আল্লাহ এখনই একে বানচাল করে দিবেন ইনমসিদ্দিন আল্লাহ তহ এমন অশান্তি সৃষ্টিকারীদের কাজ সম্পন্ন করে দেন না সম্পন্ন হতে দেন না যদিও পাপাচারীরা যতই অপ্রতিকর বোধ করে বস্তুত মুসার প্রতি তার স্বচ্ছীয় লোকদের মধ্যে প্রথমে কেবল অল্প সংখ্যক লোক ইমান সে দেশে ক্ষমতা রাখত বা ইন্না মুসলিফিন আর এটাও ছিল যে সে ন্যায়ের সীমাতিক্রম করে ফেলতা আর মুসা বললেন ইয়া কৌমি হে আমার সম্প্রদায় ইং কুম তুম যদি তোমরা আল্লাহর উপর ইমান রাখো তবে তার উপর নির্ভর করো ইং তুমি আল আল্লাহ না আমরা আল্লাহর উপর নির্ভর করলাম রব্বানা হে আমাদের প্রতি পরধিকার তাজা আল আমাদের বানাবেন না ফিতেন লক্ষ্যস্থালেমদের নির্যাতনের আর করলাম যে তোমরা উভয়ে তোমাদের এ লোকদের জন্য মিশরেই বাসস্থান বহাল রাখো फराउल और प्रधान बर्ग के दान कर जी नाकमक सामग्री विभिन्न रकम सम्पदाय प्रार्थी जीवनेक जार कारण अपनारथ होते मानवमंडलि के विभ्रांत कर रब्बाना अलाम्लिहिम हेपालक तर समिन्ह दिन पस्तुब अला पुलुअह এবং তাদের অন্তর সমূহকে কঠিন করে দিন আনতে না পারে আল্লাহ বললেন যেম তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো অতএব তোমরা দৃঢ় থাকো আর তাদের পথ অনুসরণ করোনা আল্লাহ ইসরা কে সমুদ্র পার করে দিলাম পাত্তা বাহু অত ফেরাউন তার সৈন্যদল সহ তাদের পশ্চাৎ অনুসরণ করলো বা জুলুম ও নির্যাতনের উদ্দেশ্যে আতাইদা আতরা কাহুল গরক এমনকি যখন সে নিমজ্জিত হতে লাগলো বলতে লাগলো আমি ইমান আনছি যে আন্নাসরা যার পর ইমান তিনি বাতিত অন্য কোনো মাহবুদ নেই ও আনা আমিনাল মুসলিমিন এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল আনা এখন ইমান আনছ আশই তা অথচ পূর্ব মুহূর্ত পর্যন্ত অমান্য করছিলাম মফসিদ্দিন এবং অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করবো যেন উপদেশ হয়ে থাকো আর প্রকৃতপক্ষে অনেক লোক আনালুন আমার উপদেশ উপদেশাবলী হতে গাফেল রয়েছে আর আমি পণি ইসরা কে থাকার জন্য প্রদান করলাম তাদেরকে আহার করার জন্য উৎকৃষ্ট বস্তুসমূহ দান করলাম এ পর্যন্ত যে তাদের নিকট আহাকামের জ্ঞান পৌঁছল ইন্না রাখা ইয়া বাইনা নিঃসন্দেহে আপনার প্রতিপালক তাদের মধ্যে সে সব বিষয় মীমাংসা করবেন ইয়ামাল কিামতে কিয়ামত দিবসে निकट पल फल तबी तक जिज्ञासा যারা আপনার পূর্বেকার আর সে সমস্ত লোকদের লোকদেরও অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহর আয়াত গুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে যেন আপনি ধ্বংস হয়ে না যান निकट समस्त प्रमाण आदि पत्ता ना त्रन आजाब देखे न কম ব্যতীত আমানু যখন তারা ইমান আনন্দ কাশা ফালা তখন আমি তাদের থেকে বিতরিত করে দিলাম আদাবাল অপমানজনক শাস্তি ফিল হায়াত প্রার্থী জীবনে তবে সমস্ত বিশ্বের সকল লোক ইমানি নাসা, তবে আপনি কি মানুষের উপর জবরদস্তি করতে পারেন হাত্তা মিন যাতে তারা ইমান আনয়নী করে নির্বোধ লোকদের উপর ওল আপনি বলে দিন তোমরা ভেবে দেখো কি কি বস্তু রয়েছে আসমান সমূহে আর তাদেরকে প্রমাণা ভয় প্রদর্শনে কোন উপকার পূর্বে গত হয়ে গেছে বলে দেন ফাং তাবু আচ্ছা তবে তোমরা প্রতীক্ষায় থাকো মিলাল আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত সাথে রইলামদারকে নাজাত দিয়ে থাকি আপনি বলে দেন হে লোক সকল ইং কুং তুমি যদি তোমরা সন্দিহান হও মিং আমার দিন সম্বন্ধে আমি সেই মাহবুদ করি না কিন্তু আমি সেই মাবুদের ইবাদত করি যিনি তোমাদের জান কবজ করেন আর আমার প্রতি আদেশ হয়েছে আমি যেন ইমান আনায়নকারীদের দলবত থাকি আর আল্লাহকে সেরে এমন বস্তুর ইবাদত করো না যা না তোমার কোনো উপকার করতে পারে আর না অপকার করতে পারে আর যদি আল্লাহ তোমাকে কোন কষ্টে নিবোজিত করেন ফালাকালাহু তবে তিনি ব্যাধির কেউ তা মোচনকারী নেই কাবি ক্ষয়রিন আর যদি তিনি তোমার প্রতি কোনো শান্তি बंद मध्य होतेफुर क्षमाशील अतिशय दया সে নিজের জন্যই সঠিক পথে আসবে ওমাং আর যে ব্যক্তি পথপ্রস্ত থাকবে তার পথপ্রসতা তার উপর বর্তাবে আর আমাকে আর আমাকে আপনার প্রতি প্রেরিত্য ধরুন এ পর্যন্ত যে আল্লাহ মীমাংসা করে দেন এবং তিনি উত্তম বিধানকারী উত্তম মীমাংসাকারী